আমার খায়ের আলাদা চায়া বসছে আমি সরমুক্তি এটা করছি আমি একটা উদাহরণ দেখো নাম লই ছোট কেমন মাসের না এক নামটা যদি না তো তোমার ঘাটতে যাবে আমি কি করবো সেখ তরঙ্গো আমরা ঘোড়া দৌড়াবো আমাদের ঘোড়ার খুঁড় যেন পানি ভিতরে না উন্নত তো আপনি উশাল ছায় খুন খুঁড় করুন আল্লা আপনাকে করার চর্জি করুমটা আপনি যখন আজন করবেন আপনার দিকে দৌড়াবকে আজকের টিকা থাকবো না পূজা হয়ে না উঠেন কিন্তু নামায় না হাত নামায় না পূজা হয়ে না উঠায় এটা আমি ঘরের দুই তালিম আজকের টিকা তুই গাছটা আপনারা জানেন না কথা আমি বলতেছি কাজ করতে হয় কেন এটা জানেন না কি পাইবেন এটা জানেন না কিন্তু দুটা কাজ করতে হয় এরা তো জানেন বলেন তো তপন্ত্রীর সাথে কে কে করেন আসিস করি তপন্ত্রীর সাথে আপনারা একটু তাকে কর্মওয়ালার সংখ্যা কত না কর্মেওয়ালার সংখ্যা কত আল্লাহ কোমর করে যা করতেছে আপনার যদি মূর্তির সামনে ধারে আই কথা বলতে পারে যে মুক্তি আমাকে নেয় যদি বলে মূর্তি আমাকে পাবে সকল যদি বলে আত্মবের একটি যদি বলে তুকার আমাকে পালে খেতের একটি যদি বলে খেট আমাকে পাবে সমস্ত আত্মবের একটি যদি বলে আপন আমাকে পাবে আপনার তো একই নাকি আলাদার তো আল্লাহওয়ালা কাজ নদীওয়ালা কান দিয়ে আমরা আপনাকে পারবে না শুধু মুখে না দিলে যদি আমি ভাবতাম যে পারবে তাই না আমার কাজ তো ছোট এই চীন আর চীনের মেহানের ভিতরে আমি সম্পর্ক দুনিয়া আরে দোস্ত এক সাহায পয়সা কোথায় খরচ করবে জায়গা পাঠায় ঠিক না এত পয়সা কই লাগবো এজন্য তো আমাদের সেটাকে বৈচার শিকার আর একদিন ছিল চুলা চলে নেয় ঠিক না পারে নাই যে তিন মাস চুলা চলতেছে না এমন দুনিয়া আমাদের কাছে আসবে যে খরচ করার জায়গা পাবনা তালে আমাদের কাছে একজন আছে। হাসার সাথে আসছে এক লক্ষ দিনে আসছে এক লক্ষ তোলা এক লক্ষ তোলা এক লক্ষ একসাথে গেছে এদের মধ্যে এক লক্ষ আসলে অতচে একদিন কেটে আছে শোনেন চুষা কিনা নিবারণ করছে কি চুষা কি চুষা নানা জায়গায় সে আসছে এক লক্ষ হাতিয়ে দিতেছে হাতিয়া তবে হাতিয়া রইছে হত্যা করতে খুব মন দেখতে এটা কাজ দিতে প্রতি কারকার তাড়াতাড়ি যায় এরা সবাই আসবে সব দিতে খালি গোস্তা দেয় দরজা খরচ করে দিয়ে দিয়েছে আপনি না টাকা কই প্রচর দিয়ে দিচ্ছি যারা যাদের প্রয়োজন তাদেরকে না আমি দেখতে পেয়েছি আমার টাকা শেষ কাম শেষে নিলি না কেন যে হলে আপনারা বিষয় জানলায় আমারও দিবস আছে যে হলে আপনারা বিষয় জানলায় কি বলবে ও একদিন তাদেরকে কি করছেন দিচ্ছেন কিছুের বদলায় দিতেন এই কামের বদলায় কামের বদলায় যেটা দিচ্ছে কি রিস্কে আমি তো বলি তাহলে যখন কাম করতে তাহলে সারা দুনিয়াওয়ালাদেরকে কামানি ওয়ালাদেরকে বলছে তোরা বড় কামাই চল পড়া পরছে এখন চেয়ে বো তো তোদের কামায় মধ্যে বলবো তোরা খুবাই না পারস্য করছে তোরা বড় কামাই তো চাহাবা বড় খুবাইছে কি করবেন তত করছিও গাছটির মধ্যে করছে কয়েকবার এগারো দিয়ে দুই বড় শক্তি কাঠতি মূর্তে করিয়া তাহাবকে তাহবাইলাম পাঠায় এরা কাটছে খুবই দেশের ভিতরে দিনের বেহান দলের ভিতরে তিন আর বেহানগল দুটি তাদের কাম ছিল একটা তাদের লঙ্গি একটা তাদের কাপড় একটা তাদের পাজামা একটা তাদের পাঞ্জাবি একটা থাকো লঙ্গি একটা থাকো পাঞ্জাবি এই দুটোই ছিল তাদের জিন্দি কাজ না কি বইটা জানেন ঠিক না তো কিের ভিতরে পারে তুই কাজ করতে বইটা তো না তিন দিন যেই তিন বেলা আছে যে সবটা নির্ধারিত করে মাসে তিন দিন চায় কোনো না দেওয়া না নামান নামান আপনারা একটু দেশের কয়টা হাফ হচ্ছে আপনারটা ওঠেনা হবে না এত বড়রা আসলো মোটা কেনা করলো আমি যদি কাম করি আমি আগেই বলছি সাথী আমাদের গোলাম না আপনি কারো বলেন না আপনি গোলাম আল্লাহ আপনার একটু মজবুল করতে পারবে না হ্যাঁ তর্কিট দিতে পারবে আপনার সামনে কাম করতে পারবে করোনা খুলে যাবে করোনা চলে যাবে আপনি যদি না করেন পুলিশ লাগে আপনাকে চলাইতে পারবে না আর আমরা ঘাড়ে করাবে না আর আপনি আর আমি যদি না করলা, তো আপনার আমি আদৌ বাড়তে পারবো না ওনাকে সফলতা ধরতে পারবো না কামিয়াবি যেটা আমার সাথে জড়তে এটা ধরা হবে না কষ্ট তো কষ্ট করে না কি কয় জিন্লা তো রাগাইলাম কিছু করল না তো লাগাইলাম কেন পরিষ্ কিছু হবে সে তো পুরা করি না সফলতা করতেছে না যেরকম করে এরকম তো করতেছে না এই জন্য এই জন্য মেরে দোস্ত আজকের থেকে পাক্কা নিয়োগ করেন আমি মাসের দিন আমার মেরে দোস্ত মরতে চান না মরাতে পারতে চান করতে চান না মজাতে বাঁচতে চান সোজা কথা করেন না মন পছন্দ করেন যে প্রতি মাসে আলহামের রুন মানুষ কন্যা উনামী মুাই চিন্তা করবে সরকারের আগে সৎকারের নিষেধ তাকে বানাবে করতে ছাড়বে না তাদের বোন শহীদই বোন কখনো হবে আর শহীদ মরে না কি করে না কে বলছে ঠিক না শহীদ কপস কত দিলাম আবার তোমার করে দিয়ে গেছে এখানে এটা তো কামে লাগবো না কাপড় পুরানো যেটা কি হয়ে আমি করবো না তুমি একটা তুমি দিয়া গেছে রাত এটা ওইটা হলে কামে লাগবো না এটা দিয়ে আবার জীবনের এটা তো কামিলের পড়া এটা এখানের পোশাক এখানে পোশাক সাইকেল লম্বাস গুণেনজন্য বেড়ে যত পাক্কা নিয়োগ করে আজকের থেকে আমি তিন দিন পুরো নাগা নাগাদিব না চাই অসুস্থ হোক চাই সুস্থ হোক চাই দুনিয়ার কোনো কাজ আমি পিংমিক জানা আল্লাহ কবর করুক আগ্লা কবর করু আগলা কবর করুক বেরে দোস্তের দোস্ত এই সফলতার জন্য আল্লাহ আমাদেরকে ফয়দা করতে সমস্ত বক্রকে প্রমান করতে এখন বেড়ে দোষ সর্বশেষ কথা যদি আমার কথা আপনাদের এই পর্যন্ত এই মশার থেকে এরকম হয় নাই হয় নাই সে চোরের টিকা তিনচিল্লার জন্য আমি আমি সেই সকলটা চিহ্ন আমরা আমাকে পয়লা করতে আমি জোরের ফেকাম তিন চিল্লা বা চিল্লার চিহ্ন তৈর এরকম আরো দাঁড়ান আগে একা তিন চিহ্ন হয় আরো দাঁড়ান তো দেখি বলেন না বলেন না দাঁড়ান ছেন যদ তিন চিল্লা হয়ে গেছে তিন চিল্লা হয় নাই যারা যাদের তিন কিল্লা এখনো হয় নাই একশায় এই মর্মায় চলে আসছেন তিন চিল্লা হয় সে দুরা তিন কিল্লা পুরো করবে এরা আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান কোশেন না দেখান অনেক সময় মন্ত্রীদের এখন না এমপি রে যে দুর্লীগের আপনায় খাবার কারণ না কারণ না আল্লাহ দাঁড়ায় দেখান যে আমরা আমি তিনচিল্লার জন্য সোড়ের দিকে যাব আরো আর কি আছে এই মর্গ এদেরকে কোন জায়গায় নেওয়ার জায়গা দেখেন ওই উত্তর দিকে কামড়ার আপনি উত্তর দিকে উত্তর দিকে বারিন্দায় চেড়ে উত্তর দিকে আলু কবর করে উত্তর দিকে হয়ে গেছে তাড়াতাড়ি তাদের তিনচিল্লা কোন হয় না এই জোরের থেকে আমি তিনচিল্লা পুরা করব জান বাকি সাথীরা সামনে আসে একটু একদিনেরই এক একদিনে বেশি না একসাথ পর্যন্ত বাকি সাথীরা সামনে আসে নিয়ে সাথীরা এদেরকে ঘিরা নিয়ে যারা উঠতে তিনশিলার সঙ্গে দূরের থেকে যাবে এটা আপনাদের ক্রেডিট আপনাদের ক্রেডিট আমরা দূরের দিকে এত সম্লা দিয়ে আসার পরে আপনাদের এখানে তিন চিল্লার সংখ্যা বাড়বে না করবে ঠিক না যদি তিন চিল্লা আবার প্রতি বছরও তিন চিল্লা দেয় তারপর তিন চিল্লা সংখ্যা বাড়ব কি নতুন যদি তিনচিন দাঁড়ায় তাহলে সংখ্যা না আর আপনারা যদি তিন মনে করে কি জানেন পরে কামনা আমরা যদি জায়গা যায় আমরা কম হয়ে তিনচিল্লা দিব আর একটু দাঁড়াইত তিনচিল্লা জোরের তিনটা প্রতি বছর তিনচিলার কথা বলা হয়েছে না সে এরকম আছে যে আমি তিনচিল্লা একটু দাওয়াই হিন হিন দিলেন তারপরে আবার আরেক দিলেন আরে বেড়ে যত কোয়রা দেখেন আজকে দুনিয়া প্রাইভেট কিল্লিকে পাবেন করার মতো করি না উত্তুর মতো করি না যদি করতাম তো আপনার ওয়াদা শক্তরা ওয়াদা না ওয়াদা ভুল যারা চোরের দিকে তিন চিন্তা দিবেন বাংলার ইংরেজে দিবেন চোরের টিকা আরো দাঁড়ান তো নাকি আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান अफीसर राष्ट्रपति के पास में जो टीम थी प्रांतों में जो टीम में কিন্তু আমাদের মতো চাষির মত না সময় চার দিকে চলে দক্ষিণ দিকে চলে দক্ষিণ দিকে হয় যাই যারা দাঁড়াইছে যারা যাই না হাঁটতে থাকি হাঁটতে থাকি এই কত বড় দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আমি এখন দলেন তো জোরের দিকে তিনলে কি যাবেন দিকে কি খালামী করাবেন তারা না চুলের দিকে চিন্নায় দেবেন চিল্লাই ছিলেন চুলের দিকে চিন্নায় যাবো মহল্লা সহ দাঁড়ান তোমার দাঁড়াইতে পারেন ঠিক না পুরা মজবা যাকে দাঁড়াইতে না আপনারা কিভাবে পাবেন চুলের দিকে চিনলা এটা কঠিন না স্তেমা করা বাড়িতে চলে আসবেন আপনার পক্ষেবার মেহান্ন হয়ে যাবে জোরের পরে যেগুলো বাহির হবে তারা এস্তেবার রাজনীতি করবে জোর থেকে একটু বাকি করবে আপনার চিল্লা সাজ এস্তেমাও ও ঠিক না ঠিক না এই সুযোগে আপনি কি পাবেন পুরা একবার চলি চলি কখন পান আরো বলেন আরো বলেন আরো বলেন আরো বলেন আরো জানাক বেড়ে চলছে আল্লাহ আসতে কমতে কম সূর্য তো মাত্র উঠল সূর্য যে আমরা তোয়া আমরা দেখার যে আমরা তোয়া চোরের দিকে আমরা চিল্লার জন্য তোয়া এখনো শুরু বাকি আছে বাকি আছে দুই মাস আপনারা বলেন এই দুই মাসের বিমানই হয়ে সময়ার হওয়ার জন্য সময় আপনার কালকে এর উপর আমরা যদি দুই মাসের মধ্যে ব্যবস্থা চলে যায় তো আমি জানি হয়তো মনে ব্যবস্থা দেওয়া করে যে আমার ব্যবস্থা ওই করা দিচ্ছেন আমাকে ধারে আর লক্ষ্য পাবো যদি ব্যবস্থা করে আছে আপনার জায়গায় এরকম কে আছে ধারণ করি না এরকম কেন কি جان بچا گاس اللہ قبول کرے اللہ قبول کرے اعظم کرے جان بچا جان جان جان পর্যন্ত জানে সংখ্যা বেশি না প্রার্থীওয়ালার সংখ্যা বেশি হাজির দিয়ে শুনল ম্যাচে হলে এখনো লাভ নেই না এক ব্যক্তি জানাতের ভিতরে একদিন পাগল হয়ে বের দিঘা একটা সুমধুর আওয়াজ শুনলাকি শুমধুর আওয়াজ শুনেন তো বলেন তো বাদ্যযন্ত্রে আগে গ্রাম পেতে দেখতেন না চিনে ধরবো কিন্তু ঠিক না তোর বাসির আওয়াজে চীন পাগল দেবো ঠিক না তো সে পাগল হয়েছে শুভধুর আওয়াজ শুনা তাদের স্তরে করবে আওয়াজ কিসের তোমার উত্তরের যে এক থেকে আইতেছে নতুন জিনিসের টিকা বলে পরিবর্তন করতেছে একবার টাইম দিকে একবার ফার দিকে যেতেছে কারণ ক্যারেল রইয়া এটা পরের কথা খাটের বইয়া পাশ পরিবর্তন করতেছে খাটের টিকা এই সুমদুর আবার হয়েছে आश्वादिया कोई बुस्टा दुनिया सोबाइल मेला बेटी पड़ोस कर दिन बजाय क्या ना की पूय आश्वस्त करना शुद्ध समय बेपारे आत्तोष कर जेटा दुनिया से आल्हर चिकित्सा गिर गेंगो जाने वाले संख्या बस ना जाने वाले संख्या कम আপনারা যে ঢেকে যাবেন এরা যে চলে যাবে আব্দুল্লাহ আদাদিনেরি তোলা পাঁচশো বছর গেছে আব্দুল্লাহ আবাহা আর আপনার যদি এরা এক চিল্লাগায় আর তিন চিল্লা লাগায় আপনি মনে করবেন আদাদিন এদের থাকবেন না আদা কুটি বছর পিতে থাকবেন পিঠে থাকবেন না এদের সাথে যাবেন পিতে থাকবেন না সাথে যাবেন দেখে দাদান তো দেখি কে কে পিতে থাকবেন না আমি নিয়োগ করলাম নিশ্চয় আল্লাহ জোরের থেকে চিল্লায় কমতে কম চিলাম তারান না তো দাঁড়ায় আল্লাহকে দেখে তো অসুবিধা নেই আল্লাহ নিজে না দেবেন শিবন আমরা মোদাস মজায় আমরা পারলাম কিন্তু না আমরা আমার কাটা আমি যদি পাপটা নিয়েলাম নাও পারলাম আপনাকে নাম বেড়েছেই দেখুন অবশ্যই না ইনসার্লা বেড়ে দিল আমার শুরু হবে হবে আটটার টিকা যেন সময় আছে রোজটা সাড়ে আটকা বসবে